ंगलिन मस्जिद पाठ कर हठात मन आल्ला बड़ शीर्क वक्त शैतानी वसवास हिफाजत कर তারপর আমি আস্তা ফেরুল্লা পড়লাম তারপর থেকে আমি আর শান্তি পাচ্ছি না শয়তান করছে বিচলিত আছি আমার মনে হচ্ছে যে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি তবা কিভাবে করব সে বিস্তারিত ভুল যেমনটা বললাম যে শয়তান পক্ষ থেকে অসা কুমান্তরনা মিন্ন জালা কি আর ওরানি আল্লাহ রব আল সতর্ক সাবধান করেছেন শায়তান থেকে কুমন্ত্রণা থেকে আর শিক্ষা দিয়েছেন বলছেন যে তোমাকে যদি শায়তান পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা দেওয়া হয় ওমায়ান জাগান্না কিনা শয়েতানজগুন শায়তান পক্ষ থেকে যদি কোন কুমন্ত্রণা দেওয়া হয় তাহলে ফাস্তায়েজ বিল্লাহ কাছে আশ্রয় কামনা করো রাজিম এটা সবার মুখস্থ আছে আর যদি না ইসতে বেশি করবেন জিকির আজকার করবেন শায়তান লাঞ্ছিত হয়ে যাবে শায়তান নিরাশ হয়ে যাবে এবং আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যাবেন আল্লাহ রব আলমিনকে বেশি বেশি ডাকলে এবং কোরআনিকিম বেশি বেশি তেলাওত করলে কোরআন বেশি শুনলে অর্থ সহ বুঝলে এবং দিনই আলোচনা আপনার মধ্যে নেমে আসবে আপনার থেকে পালায়ন করবে আল্লাহ রবুল আলম যেন তৌফিক দান করেন শেষখানে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমের কাছে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ রব আলম আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়ায় যেন যাবতীয় আমাদের সুখ শান্তির যেসব সামগ্রী রয়েছে দুনিয়ার নিয়ামত রয়েছে সেগুলি উত্তম ভাবে হালাল ভাবে দান করেন সহজভাবে দান করেন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আফেরাতকে যেন আমাদের মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম দুনিয়া এবং আফেরাত আমাদেরকে লাঞ্ছিত না করেন অপদস্ত না করেন আল্লাহ রবুল আলম আমাদের যেন সমস্ত অনিষ্ট থেকে যেন হেফাজতে রাখেন